পরিবেশিত হবে পৃথিবীর আজকের পর্বেও আমরা বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব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 হু ইমিনী লোকেরা আপনাকে গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন গণিমতের মাল আল্লাহ ও তার রাসুলের জন্য তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক অবস্থার সংশোধন করে নাও আর আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো। যদি তোমরা মমিন হও আনফাল আয়াত এক ওবাদা এবেন আসলামিদ বলেন। এই আয়াত নাজিল হয়েছিল আমাদের ব্যাপারে যারা বদরে অংশ নিয়েছিলাম আমরা গণিমতের সম্পদ নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য করছিলাম পুরো বিষয়টায় আমরা ভালো আচরণ ধরে রাখতে পারিনি তাই আল্লাহলা আমাদের কাছ থেকে গণিমত নিয়ে নিলেন এবং আল্লাহ রসুলকে দিলেন আর তিনি আমাদের মাঝে গণিমত সম যুদ্ধলব্ধ সম্পদের আল্লাহ ও তার হাতে বদরে যুদ্ধে প্রাপ্ত সকল সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ আলিমাস্লামকে দেওয়া হয়েছিল একেবারে সবকিছুই এই আয়াতটি মুজাহিদদের তিনটি শিক্ষা দিচ্ছে তা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 তৃতীয় শিক্ষা হল আল্লাহ আনুগত্য কর মুমিন হওয়ার জন্য অবশ্যই আল্লাহ ওরসলের আনুগত্য করতে হবে পরের তিনটি আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন যারা সত্যিকারের মুমিন তারা কেমন কি তাদের বৈশিষ্ট্য কেমন তাদের চরিত্র মল্মিদীন ইর লুকি হিৎকু বুহম ইদুয়া জুম অ ইদুলচাল অয়ুঁ জদ ইম আলিহীত লদীনী মূনসলি রহম্যূপ উল ইক হুম لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم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 তাদের অন্তরে যেন এই বিজয় কোনো অধ্যত্বের জন্ম না দেয় সুরা আনফালের এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদের অন্তর পবিত্র করেছেন যখন তাদের অন্তর দুনিয়ার প্রতি আসক্তি থেকে মুক্ত হল যখন তারা কেবল আল্লাহর সন্তুষ্টই চাইলেন আল্লাহ তাদের বিজয় দিলেন এবং মুসলিমদের গণিমতের সম্পদের অধিকারী করলেন আবদুল্লাহ বিন ওমার আনহু বলেন রসুল্লাহ সাল্ল আলী তিনশো পনেরো জন নিয়ে বদরের প্রান্তরে রওনা হলেন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 हादीशी वर्णित आज है सुलान अबिदाउद जिहाद अध्याय बदर युद्ध युद्धलब्ध सम्पर बण्ट जारी करें লিল্ল হি হুমুসু অলি অলি দিল কুর্বলমসি নি অবনি ইং তুম আম তুম বিল্ল আর তোমরা জেনে রেখো যুদ্ধে তোমরা যা গণিমতের মাল লাভ করেছ ওর এক পঞ্চমাংশ আল্লাহ তার রসুল রসুলের নিকটাত্মীয়ম মিসকিন এবং মুসাফিরের জন্য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 যারা বদরযুদ্ধে যেতে না পারার জন্য কোন গ্রহণযোগ্য অজুহাত ছিল যেমন ওসমান এবং আফমান রাজিয়া আনহুকে আল্লাহ আলী বলেছেন তিনি যেন মোদিনায় থেকে যান কারণ তার স্ত্রী রুকাইয়া যিনি ছিলেন আল্লাহ আলী আসালামের মেয়ে সেই রুকাইয়া ছিলেন খুবই অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য নবীজি উসমান রাজিয়াল আনহুকে মদিনায় থেকে যেতে বলেন যদিও ওসমান বদরে অংশ নেননি কিন্তু তিনি বদরের স্বভাব ও গনিমত লাভ করেছেন এছাড়াও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 আসিম আদি এবং যুদ্ধে হাতিবাহীদের সত্তর জন মুসলিমদের হাতে যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রসুল্লাহ আলী সুরা ডাকলেন তিনি সাহাবিদের থেকে মতামত শুনলেন আবাহ আনহুর মত ছিল হে আল্লাহ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 এদেরকে এখানে আনুন আর এক এক করে তার ভাইকে হামজা তাকে হত্যা করুক এতে করে আল্লাহ জানবেন মুশরিকদের প্রতি আমাদের কোন সমবেদনা নেই এই লোকগুলো হলো নাটের গুরু কাফেরদের নেতা আবদুল্লাহ বিন দিলেন রদেলেন্লাহ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 রসুল্লা সাল আলী বললেন অমারের কথা হচ্ছে অন্তরকে শক্ত করে দাও যেন তারা আজাব আসার আগে ইমান না আনে এই বলে রসল সাল আলী হাসালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের পরিবার পরিজন আছে তাদের দেখাশোনার ব্যাপার আছে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 আমাকে বলেন কেন কাঁদছেন আমিও কাঁদি আর যদি কান্না না পাই তাহলে জোর করে হলেও কাঁদব রসুল বললেন বন্দীদের থেকে মুক্তিপন গ্রহণ করায় তোমাদের সঙ্গীতের উপর যে আজাব পেশ করা হয়েছে তা দেখে কাচ্ছি। তিনি একটা গাছ দেখিয়ে বললেন ওদের উপর যে আজাব আপতিত হতে পারত তা এই গাছের চেয়েও নিকটবর্তী করে আমাকে পেশ করা হয়েছে রসুল্লাহ সাল্ল আলী হোসালাম বোঝাতে চেয়েছেন যে মুসলিমরা মুক্তিপন গ্রহণ করার যে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ তালা তা পছন্দ করেনি তিনি বলেছেন আজিজুল হকিন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 কোরাইশনদের হত্যা না করে বন্দী করার বিষয়টি আনসারী সাহাবি যুদ্ধ চলছিল এবং মুসলিমরা কাফিরদের বন্দী করছিল তখন সেটা দেখে তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তখন নবীজ সাল্লাহ আলী হাসলাম তাকে বললেন সাটায় তুমি খুব একটা খুশি নও সাদিন মোয়াজ তখন বললেন আল্লাহ রসুল আজ এই মুসরিকদের হত্যা করার সুযোগ আল্লাহ প্রথমবারের মতো দিয়েছেন এদেরকে বন্দী না করে হত্যা করাই আমার কাছে বেশি ছিল। আমরা মাকিযুগের আলোচনায় উল্লেখ করেছিলাম সে ছিল একজন মুশ্রিক তবে নীতিবান এবং সম্মানীয় একজন মানুষ যুদ্ধের পর আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছিলেন মোতাইম এবেন আদি যদি জীবিত থাকত আর এই সকল যুদ্ধবন্দীদের মুক্তির ব্যাপারে আমার সাথে কথা বলতো। আমি তাহলে তার সম্মানে এদের সকলকে মুক্ত করে দিতাম কোন অমুসলিমদের ব্যাপারে সম্ভবত এটাই আল্লাহ আলী সবচাইতে সম্মান একটি মন্তব্য এর কারণ কি কেন আল্লাহ মোতে দেখিয়েছিলেন কেন তার সম্মানে সমস্ত যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে রাজি ছিলেন মোতএমিন আদি হলেন সেই ব্যক্তি যিনি রসুল্লাহকে নিরাপত্তা দিয়ে কাবা ঘর তাওয়াফের জন্য সুযোগ করে দিয়েছিলেন যদিও তিনি অমুসলিম ছিলেন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 আমরা গতপর্বে বলেছিলাম দুইজন যুদ্ধবন্দীকে আল্লাহ রসুল সাল আলী হত্যার আদেশ দেন এরা ছিল প্রচণ্ড ইসলাম বিদ্যেশি কাফের উকবা এ আবি আবিদ এবং হারিস আল্লাহ রসুলের সাথে সবচেয়ে জঘন্য আচরণ করেছিল আর নজর হারিস ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রোপাগান্ডা চালাত এই দুজন ছাড়া আর কোনো যুদ্ধবন্দীকে হত্যা করা হয়নি বাকিদের ব্যাপারে রসুল্লাহ আলী আসালাম সাহাবাদের নির্দেশ দেন তাদের সাথে সদয় আচরণ করো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 তারাই মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী পশ্চিমারা যখন যুদ্ধবন্দীদের অধিকার নিয়ে সবেমাত্র আলোচনা করতে শুরু করেছে তার বহু আগে আল্লাহ রসুলসাল্লাহু আলী হাসলাম যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছেন মানুষ হিসেবে তাদের অধিকারই শুধু নয় আল্লাহ রুসুলসাল্লাহু আলীহাসালাম বলেছেন তাদের সাথে ভালো আচরণ করার জন্য যুদ্ধবন্দীদের ব্যাপারে ইসলাম যা দিয়েছে তা পশ্চিমা মানবাধিকার থেকেও অনেক বেশি কেমন করে পালন করেছিলেন সেটা শোনা যাক বদরের যুদ্ধবন্দীদের বদরের একজন যুদ্ধবন্দী তিনি বলেন আনসারদের এক দল আমাকে বদর থেকে নিয়ে ফিরছিল দুপুর ও রাতের খাবার সময় হলে তারা রসুল্লাহ সাল্ল আলী হাসলামের নির্দেশ অনুযায়ী আমাকে রুটি দিয়ে আপ্যায়ন করল আর নিজেরা খেল খেজুর তাদের হাতে যতগুলো রুটি টুকরো ছিল সেগুলোর সবকটি তারা আমাকে খেতে দেয় আমি খুব লজ্জা পাচ্ছিলাম রুটিগুলো তাদেরকে ফিরিয়ে দিতে চাইলাম কিন্তু তারা সেগুলো স্পর্শ করেনি আবার দেয়। রুটি ছিল সে সময় খেজুর থেকে অনেক ভালোমানের খাবার আর আনসাররা রুটি না খেয়ে খেজুর দিয়ে ভোজ সারছিলেন অথচ বন্দীদের কেড়েছিলেন রুটি এবে ইবেন হিসাম মন্তব্য করেন এই আবু আজিজ ছিল বদরের যুদ্ধে বদরযুদ্ধে পতাকা পতাকাবাহক অর্থাৎ আবু আজিজ কোন সাধারণ পদাতিক সৈন্য ছিল না অথচ এই ধরনের মানুষের সাথেও সাথে ব্যবহারের আদেশ করেন আরেক যুদ্ধবন্দী প্রায় একই রকম বক্তব্য করেছে সে বলেছে আমরা চড়তাম ঘোড়ার পিঠে আর তারা হাঁটত অনেক বন্দী মুসলিমদের কাছ থেকে এরকম ভালো আচরণ পেয়ে মুসলিম হয়ে যায় রসুল্লাহ সালু আলিউলামের যুদ্ধ জীবনে এটা ছিল সাধারণ ঘটনা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 আল আব্বাস বললেন নিশ্চয়ই আমি জানি আপনি আসলে আল্লাহ রসুল আমি এবং আমার স্ত্রী ছাড়া এই গুপ্ত গুপ্তধরের কথা কেউ জানে না এরপর আল আব্বাস তার মুক্তিপন পরিষদ করলেন আল্লাহ আল্লাহতালা এ প্রসঙ্গে একটি আয়াত নাজিল করেছেন স্ল <سؤال> মিল فِي ফি পু বিকুম খে রি কুম খুতি কুম খি উদমিং কুমফির লুম ও গফুর রহি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 এই হার তার মা খাদিজা রাজ আনহা বের সময় তাকে উপহার দিয়েছিলেন মুক্তিপণ হিসেবে পাঠানো তার এই হার দেখেপ্রেখেছিল তাকে বললেন যদি আবুল আসকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দেয়া এবং তার স্ত্রীর জিনিস তার কাছে পাঠিয়ে দেয়া ঠিক মনে করো তবে তাই করো তারা তৎক্ষণাৎ আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দিল গলার হারটিও ফেরত পাঠানো হয় তবে রসুল্লাহু আলী আসলাম আগেই একটি শর্ত চুরি দিয়েছিলেন শর্তটি হল আবুল আস আর কখনই মুসলিমদের বিরুদ্ধে কোনো শত্রুকে সাহায্য করবে না এবং মক্কায় পৌঁছে রসুল্লাহ সাল্লু আলহিউলামের কাছে জাইনাবকে পাঠিয়ে দেবেন আল্লাহ রসুল্লাহু আলহিউ আসালামের আবেগ ছিল তবে আবেগ দিয়ে তিনি চালিত হতেন না তিনি যখন গলার হারটি দেখলেন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন সত্যি কিন্তু এজন্য তিনি আবুল আসকে এমনি এমনি ছেড়ে দেননি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 আবারও সে মুসলিমদের হাতে ধরা পড়ে এবং এবারও দারিদ্রে ছুতো দিয়ে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু রসল সাল্লাহ আলহিস্লাম এবার তাকে আর কোনো সুযোগ দিলেন না তিনি বললেন তুমি দারিতে হাত বুলিয়ে বলে বলবে আমি মুহম্মাদ দুইবার ধোকা দিয়েছি এই সুযোগ তোমাকে আমি দেব না রসল সাল্লাহু আলহিস্লাম আবেগিকথায় গলে যেতেন না তাকে সহজে ঠকানো বা প্রতারিত করা যেত না তিনি দয়ালু সহানুভূতশীল সহিষ্ট ছিলেন সত্যি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 তখন রসল বললেন হতে পারে সে কোনদিন এমন অবস্থানে থাকবে যেদিন তার সমালোচনা করার সুযোগ তোমার থাকবে না রসল আলিম আশা করছিলেন হয়তো একদিন ইসলামের পক্ষেই সুহাইল কথা বলবে আল্লাহ এই আশা সত্যি হয়েছিল রসলুল্লাহর মৃত্যুর পর আরব গোত্রগুলো যখন ইসলাম ত্যাগ করা শুরু করল তখন সুহাইল এবং আমরের কারণে মক্কার লোকেরা ইসলামের উপর ছিল তিনি বলতেন হে কুরাইশের লোকজন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 বিস্তারিত আলোচনা করবীদের ব্যাপারে মুসলিমদের নিজস্ব সরিয়া আছে এই ব্যাপারে প্রার্থী মানবরচিত আইন মানতে মুসলিমরা বাধ্য নয় মুসলিমরা কেবল তাদের নিজস্ব সরিয়া মানতে বাধ্য জেনেভা কনভেনশন নয় সংক্ষেপে জেনে নেওয়া যাক বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের মর্যাদা বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা বিশেষ সম্মানে সম্মানিত জিবরি রসুল্লাহ আলীকে একদিন জিজ্ঞেস করলেন বদরে অংশ নেওয়া সাহাবিদের আপনি কি হিসেবে বিবেচনা করেন বরং সে যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেস্তাদের জন্য একটি বিশেষ ঘটনা এই প্রসঙ্গে হাতে পেবেন আবি তার একটি বিখ্যাত ঘটনা আছে তিনি ছিলেন বদরি সাহাবি কিন্তু একবার রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে মক্কা লোকদের কাছে রসুল্লাহর মক্কা অভিযানের পরিকল্পনা ফাঁস করে দিয়ে একটি চিঠি পাঠান তিনি করেছিলেন নিজের পরিবারের রক্ষা করার জন্য এই খবর জানাজানি হলে অমর ইবন আনহু রসুল্লাহ গিয়ে বলেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি তাকে মেরে ফেলি সে একটা মুনাফিক রসুল্লা সাল্লিম বলেন অমার সম্ভবত আল্লাহ বদরের লোকজনদের দিকে তাকিয়ে বলেছেন তোমরা যা খুশি কর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এই কথা শুনে অমারের চোখ অস্ত্র সজল হয়ে ওঠে শুধুমাত্র বদরযুদ্ধে অংশ নেবার কারণে একটি বড় অপরাধ করেও হাতি বিবিন আবি বলতারদু মাফ পেয়ে যান এই আমরা বিস্তারিত আলোচনা ঘটনাটিতে বদরযুদ্ধে প্রত্যক্ষ প্রভাব ছাড়াও কিছু পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাই বদরযুদ্ধ আরব রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসে মুসলিমদের আরবরা সমীহের চোখে দেখতে শুরু করে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 বদরের পূর্বে মুসলিমদের তেমন কেউ আমলে নিত না কিন্তু বদরের যুদ্ধ পুরো সমীকরণ পাল্টে দেয় এখন বিষয়টা আগের মতো নেই মুসলিমদের উপর আক্রমণ চালাতে হলে কোরাইশা অন্তত দশ বার চিন্তা করবে বদরের আগে মোদিনায় কাফিররা ছিল এদের অনেকেই ইসলামের প্রতি এদের অসন্তোষ ও শত্রুতা সরাসরি প্রকাশ করে বেড়াতো। মুসলিমদের হাতে ক্ষমতা ছিল সত্যি কিন্তু প্রত্যেক শত্রুকে দমন করার মতো সামর্থ্য বা পরিস্থিতি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 তারা বহিশত্রুদের সাথে যোগাযোগ করা শুরু করল রসুলকে গুপ্ত হত্যা করার চেষ্টা করলো। পরবর্তী পর্বেদরের ইমিডিয়েট রিয়াকশন হিসেবে হত্যা করার চেষ্টা চালায় অমায়র এবেন ওয়াহাদ ছিল কুরাইসের মধ্যে অন্যতম নিকৃষ্ট লোক একদিন সে সাফান এবেন সাথে কাবার পাশে বসেছিল এবং বলছিল যদি আমার এত ঋণ না থাকতো। যদি বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করা না হতো তাহলে আমি নিজেই মোহাম্মদকে গুপ্ত হত্যা করতাম সাফন এই কথা সুযোগ নিয়ে বলল তুমি চিন্তা করোনা আমি আছি যদি তোমার কিছু হয় আমি তোমার ঋণ পরিশোধ করে দেব আর তোমার বাচ্চাদেরও দেখাশোনা করব। অমায়ের বেন ওয়াহাব সাফওয়ানের সাথে পরামর্শ করে ঠিক করল যে সে রসুল্লা সাল্লু আলাই ওসাল্লামকে হত্যা করতে মদিনা যাবে অমায়ের তার তরবারি বিষের মধ্যে ভালো করে চুবিয়ে বিষ মাখিয়ে নিল তারপর সেটি নিয়ে মোদিনায় গেল মদিনার রাস্তায় সে হাঁটছে পথের মধ্যে পড়ল একটি ছোট ছোটখাটো সমাবেশ সেখানে ওমার এব্দুল খত্তার রাজিয়াল আহু কিছু লোকের সাথে বদরযুদ্ধ নিয়ে গল্প করছিলেন মুসলিমদের মাঝে তখনও বদরের রেশ কাটেনি সবার মুখে বদর নিয়ে কথা যারা বদরে অংশ নেয়নি তারা আগ্রহ ভরে ওমারের মুখে বদরের কথা শুনছে ওমায় রেবিন ওয়াহাবকে দেখে ওমার বলে উঠলেন আল্লাহর দুঃশ্মন উমায় বিন ওয়াহাব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 আমি দেখছি বিষয়টা অমায় রহ তাকে ছেড়ে দিলেন কিন্তু অন্যান্য সাহাবাদের বলে দিলেন তারা যেন অমায় রেবিন ওয়াহাবকে চোখে চোখে রাখে এবং রসুলা দিয়ে রাখে জানালো সকাল অমায় রেবেন আলী বললেন আল্লাহ আমাদের এই কথার পরিবর্তে একটি উত্তম সম্ভাষণ শিখিয়েছেন আসসালাম আলাইকুম অমায় রেবিন ওয়াহাব বলল খুব বেশিদিন হয়নি আপনি এই সম্ভাষণ ব্যবহার করছেন রসুল্লা সাল্লু আলী আসালাম এ নিয়ে কথা বাড়ালেন না তিনি আসল কথায় চলে গেলেন তুমি কেন এসেছ বলতো সে বলল আমি এসেছি আমার ছেলেকে ছাড়িয়ে নিতে তার ছেলের নাম ওয়াহাব সে বদরে যুদ্ধবন্দী হয়েছিল সত্যি কিন্তু এটা ছিল তার মদিনায় ঢোকার অজুহাত মাত্র রসুল্লাহ সাল্লু আলীউসাল্লাম বললেন সত্যি করে বল তুমি কেন এসেছ অমায়ের জোর দিয়ে বলল সে তার ছেলেকে মুক্ত করতেই এসেছে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 বর্তমান সময়ে যখন কাফিররা মুসলিমদের যাতে বেশি শক্তিশালী স্বাভাবিকভাবেই মুসলিমরা কাফিরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছে কাফিরদের সভ্যতা তাদের আচার সংস্কৃতি মুসলিমরা গ্রহণ করে নিচ্ছে ওমায়ের যখন আল্লাহ রসুলসাল্লু আলী ওয়াসাল্লামকে কুরাইশী কায়দায় সম্বাসন জানালো তখন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে জবাব দিয়েছেন ইসলামের সম্বাসন সালাম দিয়ে। শুধু তাই নয় তিনি এও বলেছেন এই সম্বাসন হচ্ছে জান্নাতীদের সম্বাসন।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 দুনিয়া পরিসংখ্যান আর তত্ত্ব উপাত্য যদি একমাত্র সত্য আর বাস্তবতা হত তবে বদলেযুদ্ধে মুসলিমদের জয়ী হবার কোন কারণ ছিল না কোরাইশদের হেরে যাবার কোন কারণ ছিল না কিন্তু হয়েছে ঠিক উল্টোটা মুসলিমরা কোরাইশদের পরাজিত করেছে আল্লাতালা দুনিয়ার জিনিসগুলোকে তার ইচ্ছে অনুযায়ী কার পক্ষে কাজে লাগান কারও বিপক্ষে কাজে লাগান মানুষের হাতে ক্ষমতা খুবই সীমিত মানুষ অস্ত্রশস্ত্র নির্মাণ করে মনে করে এই অস্ত্র তাকে বিজয় দেবে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 তোমরা তাদেরকে হত্যা বরং আল্লাহ তাদের হত্যা করেছেন তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করি বরং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 হোক তা ব্যবসা বাণিজ্য কিংবা দায়ী হিসেবে সফলতা শুধুমাত্র আল্লাহ তৌফিক দেন বলেই সম্ভব হয় আল্লাহ তালা আরো বলেন تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَن بِنَصْرِهِ وَرَزَقَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ شارن کرو جخن تمرا شانخای چھلے کام اے زمین اے تمہا در مونے کرو رہا تو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 পরে রসুল্লাহ সাল্লু আলহাম একটি কাঠের গড়িকে সত্যিকারের তরবারিতে পরিণত করেন কাফের নেতৃবৃন্দের মৃত্যু যুদ্ধের আগে রসল সাল আলহাম বলে রেখেছিলেন এই জায়গায় অমুক মারা যাবে ওই জায়গায় তমুক মারা যাবে তিনি যেসব জায়গায় যাদের মৃত্যু বলে হবে বলে দিয়েছিলেন ঠিক সে সে জায়গায় তাদের মৃত্যু হয় কাতারের এবে নোমান যুদ্ধে আঘাতপ্রাপ্ত হন তার একটি চোখ কোটর থেকে বের হয়ে ঝুলতে থাকে সাহবারা সেটা কেটে ফেলতে উত্তত হয়েছিলেন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 বদরের যুদ্ধের এই ঘটনাগুলো ঘটেছিল আল্লাহর ইচ্ছায় প্রতিটি ঘটনাই অলৌকিক কোরআন ছাড়াও রসুল্লাহ আলী আসলামের জীবনে অনেক মৌচিজা ছিল সেগুলো বেশিরভাগই ঘটেছিল জিহাদের সময় আল্লাহ তালার বেশিরভাগ আউলিয়ার কারামত ঘটে জিহাদের সময় বদরের দ্বিতীয় শিক্ষা হল আলওয়ালাওয়ালবারা এই শিক্ষাটি মুসলিমরা আজ ফুলতে বসেছে আলওয়ালাওয়ালবারা মানে কি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 তার আল্লাহ ও রাসুলের প্রতি নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করেছিলেন এবং কুফরের সাথে সম্পর্ক ছেদ করেছিলেন ওয়ালা এবং বারা কেমন হতে পারে তার একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন সিদ্দিক আবু বকর আনহো বদরযুদ্ধে আবু বাকর ছিলেন মুসলিমদের পক্ষে অন্যদিকে তার ছেলে আব্দুর রহমান ছিলেন কুফ্দের পক্ষে এই ঘটনার কিছুদিন পরের কথা আব্দুর রহমান তার বাবাকে বললেন বাবা আমি আপনাকে দিন ময়দানে দেখেছিলাম কিন্তু আমি আপনাকে এড়িয়ে গেছি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 তার ভাই বদর যুদ্ধে মুশ্রিদদের পক্ষে যুদ্ধ করেছিল এবং যুদ্ধবন্দী হয়েছিল যখন তাকে বেঁধে রাখা হয় তখন মুসআব বললেন তার হাত ভালো করে বাঁধো দরি বাঁধন শক্ত করো তার মা বেশ ধনী তিনি তার ছেলের মুক্তির জন্য মুক্তিপণ দেবেন বন্দী ভাই আবু আজিজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মুস আব আনসারদেরকে এই কথাগুলো বললেন আবু আজিজ অবাক হয়ে গেল এই ভেবে যে কীভাবে একজন মানুষ তার ভাইকে শক্ত করে বাঁধা আর মুক্তিপণ চাওয়ার কথা বলতে পারে আবু আজিজ বলল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 নামকাস্তে মুসলিমদের সাথে সত্যিকারে মুসলিমদের পার্থক্য এই যে সত্যিকারের মুসলিমরা ইসলামের খাতিরে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এই মুসলিমরা যারা বদরে যুদ্ধে কাফিরদের সাথে এসেছিল হয়তো তারা নিতান্ত অনিচ্ছার সাথেই যুদ্ধে এসেছিল হয়তো তারা মুসলিমদের লক্ষ্য করে একটি তীরও ছড়েনি দরবারি চালায়নি কিন্তু এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন তু নিল অফ তু নতু মুফ بِنَصْرِهِ বিনশ্রী ওরকুম ওরজ কুম্পি ব্যা তস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 নিশ্চয় যারা নিজেদের উপর জুলুম করেছিল ফিরেজ তারা তাদের যান কবজ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে। তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেস তারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং এদের বাসস্থান হল জাহান নাম কত নিকৃষ্ট সে আবাস সুরা সাতানব্বই ইসলাম অবহেলা বা হেলাফেলা করা দিন নয় ঠেলে ঠুলে ইসলাম পালন করলে এর কোনো মূল্য ইসলামে নেই ইসলাম গুরুত্বের সাথে নেয়ার দিন এটা কোন পার্ট টাইম চাকরির মতো নয় কিংবা এমন নয় যে যখন খুশি করলাম আর মন না চাইলে ছেড়ে দিলাম কিংবা শখের মতো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 তাদেরকে সারিবদ্ধভাবে দার করিয়েছিলেন এই সবকিছুর পর তিনি তাবুর ভেতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এটাই হল তাওয়ার অর্থ হল দুনিয়া সকল উপায়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া এবং আল্লাহ জালের উপর ভরসা করা রসুল্লাহ সাল্লু আলাই তার সাধ্যমত সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন এরপর তিনি আল্লাহ আজ্বাজের কাছে দোয়া করা আরম্ভ করেছিলেন একবার কিছু লোক অলসভাবে হাঁটছিল আর এমন ভাব করছিল যেন তারা যুহুদ করছে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 এই সাহায্য কারো মুখে চামচ তুলে দিয়ে খাই দেওয়ার মত নয় অনেক মুসলিম প্রশ্ন করে আল্লাহ কেন সাহায্য করছেন না এর উত্তর হচ্ছে বান্দার পক্ষ থেকে প্রচেষ্টার অভাব একজন সাধমত চেষ্টা করে তখন আল্লাহ তালা তাকে সাহায্য করেন মারিয়াম আলাহিসাম যখন মাত্র শিশু সন্তান প্রসব করেছেন তখন আল্লাহ তাকে বলেছিলেন যে তিনি যাতে খেজুরের গাছের কাণ্ড ধরে নাড়া দেন একজন প্রসূতি মা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 বদরের যুদ্ধ হয়েছিল এমন একটা সময়ে যখন গোটা পৃথিবী ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষ মূর্তি পূজা করত সাথে অন্য উপাস্যে শির্ক করত স্বৈরাচারীরা তাদের খেয়াল খুশি মতো মানুষকে শাসন করত এমনই এক সময়ে আল্লাহ তালা তাহদকে শির্কের বিরুদ্ধে বিজয় করেছেন ইসলামকে জাহিলিয়াতের বিরুদ্ধে শক্তিশালী করেছেন এই যুদ্ধ নিছক ক্ষমতা যুদ্ধ ছিল না বরং এই যুদ্ধ ছিল সত্যের দল আর মিথ্যার দলের বিরুদ্ধে যুদ্ধ। আমরা যুদ্ধিমরা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 রসুল্লাহর চাচার মুক্তিপণ ছেড়ে দিয়ে তারা রসুল করছেন এরকম কোনটা কি ওর মুক্তিপণ থেকে এক টাকা আল্লাহ রসুল সাল্লাহু তার চাচার প্রতি বিন্দুমাত্র স্বজনপ্রীতি দেখালেন না বরং চাচা হওয়া সত্ত্বেও তার থেকে সর্বোচ্চ পরিমাণ মুক্তিপণ আদায় করেছেন শুধু তাই নয় আব্বাসকে তার নিজের তার দুই ভাতিজা আর আব্দুল মুতালিবের আরেক সদস্যের জন্য মুক্তিপণ আদায় করতে হয়েছিল আল আব্বাস পরবর্তীতে হন বদরের পর তিনি মক্কায় ফিরে গিয়ে রসুল্লাহ আলহিহাস্লামের গুপ্তচর হিসেবে কাজ করতে থাকেন তিনি তার ইসলাম গ্রহণের কথা কাউকে জানাননি মক্কায় বসে তিনি কুরাইশদের গুরুত্বপূর্ণ খবরাখবর রসুল্লাহ সাল্লাহু আলহিউস্লামের কাছে পাঠাতেন মক্কা বিজয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি প্রকাশ্যে মুসলিম হবার ঘোষণা দিয়েছিলেন আমাদের আজকের পর্ব এখানে শেষ আর এই পর্বের মাধ্যমে আমরা বদরযুদ্ধের আলোচনা শেষ করছি আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করেছি তার সবই একজন মুমিনের মনে আনন্দের জন্ম দেয় এই দিন কাফিররা পরাজিত হয়েছিল তাদের নেতারা নিহত হয়েছিল আর মুসলিমরা সত্য সহকারে পরিষ্কারভাবে বিজয়ী হয়েছিল কিন্তু একটি ঘটনা আছে যা ছিল দুঃখের আর তা হল আল্লাহ রুসুলসাল্লু আলি আসলামের মেয়ে রুকাইয়ার মৃত্যু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 কিন্তু ঠিক সেই দিনই তার কন্যা রোকাইয়াকে আল্লাহ নিজের কাছে তুলে নিয়েছেন দুনিয়ার বাস্তবতা এমনই এখানে কোন সুখ আর আনন্দই পরিবর্তী পর্বে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে শুরু করব ইনশাআল্লাহ ওসাল আলাসঈদ মুহাম্মদ সম্পর্কে আলহামদুলিল্লাহ রবিলাম করুন।